বাংলার দূরের কাছের সকল শ্রেণীর শ্রোতা ভাই বোনকে জানাচ্ছি সালাম ও আন্তরিক শুভেচ্ছা সমন্বিত দর্শক শ্রোতা আমরা অনেকগুলো হাদিসের ঘটনা উপস্থাপন করেছি আজকেও আমরা একটি ঘটনা উপস্থাপন করতে চাই পৃথিবীতে যত নবী রসুল এসেছেন যারা আল্লাহ সুবাহ আহ তা আলা প্রেরিত পায়গম্বার আল্লাহ তাদেরকে দিয়েছিলেন অলৌকিক কিছু শক্তি যা তার নিজস্ব এখতে নয় বরং আল্লাহ যখন ইচ্ছা করতেন তখন তাদেরকে দিতেন এর নাম হচ্ছে মহাজেজা সুতরাং তেমনই একজন প্যাগম্বার ছিলেন যার নাম হচ্ছে হাজরতে ইউশা আলহিসালাম তার জীবনের একটি ঘটনার আলোকে আজকে আমরা হাদিসের কাহিনী উপহার দিচ্ছি আপনাদের সামনে আর এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন আজকে আলোচক হিসাবে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আছেন শেখ মুজর শেখ ডক্টর এবং শেখ ডক্টর এবি এম হেজবুল্লাহ আর উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম সমানিত দর্শক শ্রোতা আসুন যে ঘটনাটা আমি উল্লেখ করছি উল্লেখ করেছেন এই ঘটনাটা একটি হাদিসে আছে তিনি বলেছেন কারোর জন্য সূর্য অপেক্ষা করেনি একমাত্র ইউষার জন্য সরাসরি এবং সেই ঘটনাটা তিনি উল্লেখ করতে বলেছেন যে গাজা নবীমিয়া নবীদের মধ্যে একজন নবী মুসাই পরে তিনি একটি এলাকায় যুদ্ধ করেছেন যুদ্ধের আগে তিন ধরনের লোকদেরকে তিনি বের করে দিয়েছেন যাবেনা আমার সাথে একদল হচ্ছে যে ব্যক্তি বিয়ে করেছে এখনো তার সাথে সংসার করেনি স্ত্রীর সাথে সে আমার সাথে যাবে না এটা সর্ত দিয়েছেন যে সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে না দ্বিতীয় বলছেন যে ব্যক্তি ঘর বানিয়েছে এখনো ঘরে অবস্থান করেনি ছাদ উঠায়নি সেও আমার সাথে যাবে না তৃতীয় বলেছেন যার ওট বা ছাগল বাচ্চা দিবে সেরকম কেউ যেন আমার সাথে যুদ্ধে না যায় এতে করে বেশ কিছু মানুষ যুদ্ধ বাদ পড়ে যায় তারপর যাদেরকে নিয়ে তিনি গেলেন যাওয়ার পরে সে যুদ্ধ করার পথে দেরি হয়ে গেল তো নিয়ম ছিল যে শুক্রবার শেষ হলে শনিবার আসলে তারা যুদ্ধ করতে পারতো না প্রাপ্ত হয়ে গেলে এই তিনি দেখলেন যে যুদ্ধ শেষ মুহুর্তে আর কিছুক্ষণ লাগবে কিন্তু সুযোগ ডুবে যাচ্ছে এই অবস্থায় কিন্তু যুদ্ধের মুহূর্তে অপেক্ষা করার কোন সুযোগ থাকে না শত্রুরা যেহেতু শনিবার মানে না তারা তো যেকোনো সময় আক্রমণ করতেই পারে তাদের নিয়ে শনিবার ছিল অত্যন্ত সম্মানিত তখন তিনি দিকে তাকিয়ে বললেন যে আনতে মামুরা মামুর তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষে আমাকেও আল্লাহ নির্দেশ দিয়েছে নির্দেশপ্রাপ্ত আমি এখন কি করবো আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ আল্লাহ আটকে রাখতে আমি যুদ্ধ যেন জয়লাভ করতে হবে তারপর তিনি যুদ্ধ করলে এবং সেখানে জয়লাভ করলেন জয়লাভ করার পরে তিনি সমস্ত গনিমতের মাল একত্র করতে বলা হল যে যুদ্ধে যেগুলি পাওয়া গেল সমস্ত মাল সম্পদ একত্র করা হলো নিয়ম ছিল তখন যে যখনি যুদ্ধ জয়লাভ করতো সেই যুদ্ধে গণিমতের মাল খাওয়ার কোনো নিয়ম ছিল না সেটাকে একত্রিত করা হলো আকাশ থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে দিবে পুড়িয়ে দেওয়ার অর্থে হচ্ছে তাদের যুদ্ধ কবুল হয়েছে তাদের এটা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে সব একত্র করার পরে দেখা গেল যে আকাশ থেকে আগুন আসছে না কিছু খাচ্ছে না তো ইউ সাহেব নুন বললেন যে আমাদের মধ্যে কেউ না কেউ গণিমতের মাল চুরি করেছে এইজন্য আকাশ থেকে আগুন আসছে না আল্লাহ আল্লাহ কবুল করছে না তোমরা সবাই আমার হাতে বয়াত করো দেখি সবাইকে ডাকলেন যেহেতু বারোটা গোত্র সবকে গোত্রপতি ডাকলেন গোত্রপতি একে একে হাত দিয়ে গেল শেষে যে আসলো দেখে গেল তার হাত আটকে গেলো ওনার হাতের সাথে আটকে যাওয়ার পরে তিনি বললেন যে সে চোর যে চুরি করেছে তোমাদের মধ্যে না বলছে তা আগে নিয়ে আসবে সম্পর্ক নিয়ে আসা হলো গরুর মাথার মতো একটা স্বর্ণ চাক নিয়ে আসা হলো এত বড় একটা নিয়ে আসার পরে যখন লাখা হলো আকাশে আগুন এসে সেটাকে ধস করে দিল্লা সাল্লাহাম বলেন যে আগেকার দিনে কারোর জন্য এই গনিমতের মাল হালাল ছিল না আল্লাহ আগে ছিল যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকে স্পষ্ট বোঝা দিত যে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে নিয়তের উপর নির্ভরশীল বিচার হয়ে যেত সাল্লাহ ইসলাম যে এই উন্মতের জন্য শুধুমাত্র গণিমতের মালকে হালাল করা হয়েছে এটা সংক্ষিপ্ত ঘটনা জি সুক্রিয়া জনাব ডক্টর যে কথা আপনি দর্শকদের উদ্দেশ্যে বললেন সত্যিকার সম্বলিত আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী তারই একটি বহ প্রকাশ তার প্রিয় প্যগম্বরের বেলায় এখানে ঘটিয়েছেন তো আসুন আমরা এখান থেকে শিক্ষণীয় বিষয় এবং তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আলহামদুল্লাহ সহিম এসছে আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে ইউসা আলী হিসাল্লাম তার উন্মুদকে জেহাদে যাওয়ার ব্যাপারে তিনটি শর্ত দিয়েছিলেন চিন্তা করুন বিষয়টা কি চমৎকার মানুষের অন্তরের অবস্থা অবস্থান এবং মানবাধিকার সংরক্ষণ নববিবাহিত পুরুষ যে এখনো স্ত্রীর সাথে তার দেখা সাক্ষাৎ হয়নি সে যেতে পারবে না আল্লাহ একবার তারপরে দেখুন দ্বিতীয়টা যেটা বললো যে থাকার সুযোগ হয়নি স্বাদ দেওয়ার সুযোগ হয়নি সেগুলি আসছে তারপরে তৃতীয় নম্বরে বলেছে যার গৃহপালিত পশু পশু বাচ্চা সন্তান সেটাও বাচ্চা আছে এখন হয়নি মানে জেহাদে যাওয়ার জন্য সর্বান্ত প্রয়োজন আচ্ছা এখানে একটা জিনিস আমরা ভুলে গেলে চলবে না যে আমাদের সোজা কথা হচ্ছে যেটা আমি মনে করি যে আমরা সামনে কিন্তু আরো শিক্ষার অনেক কিছু রয়ে গেছে যেতে হবে যে এখানে হাজর ইউসা আলহিসাম তার উন্নতির প্রতি এত বেশি সচেতন ছিলেন যে কোনো কারণে যদি উন্নতির এই বিবেকটা বা জেহেনটা ঘরমুখী হয়ে যায় কমতি থাকে তাহলে জেহাদের মধ্যে ফেলবে কি বলে এখানে একটা বড় শিক্ষণীয় বিষয় আছে সেটা হলো গণিমতের মাল আত্মসাত করার কত ভয়াবহ রসল সাল্লাম যদি এমন পদ্ধতি আমাদের দিয়ে যেতেনা মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই এখানে গুলুল বলা হয়েছে শব্দটা আত্মসাত কত ভয়াবহ যেমন তাদের হাতে বায়াত করছে কিন্তু বলছে না যে আমি আত্মসাত করেছি আল্লাহ রাবুল্লাহ পক্ষ থেকে আগুন এসে যদি খেয়ে নেওয়ার এই জয়লাভ করলেন কিছু নিহত হলেন সাহাব একসেন বীর বিক্রমে যুদ্ধ করেছে অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ যখন আরেকজন ব্যক্তিকে বলেছে ইনি শহীদ তখন রসুল্লাহম বলছেন ফিন্নার। আরে এ শহীদ হলে কিভাবে ঘটনা কি তখন সাহাবেরা দেখলেন যে তার ব্যাগের মধ্যে একটা আবা পাওয়া গেল ছোট রুমাল পাওয়া গেল পুরাতন রুমাল কতগল্হা এটা সে ওখান থেকে আত্মসাত করেছেন তখন সাহাবে কেরাম একটা ফিতা বা একটা সুতা নিয়ে বললেন সিরাকুন ফিন্নার ও সিরা কানে ফিন্নার এই একটা সুতা তোমাকে জাহান নেমে নিয়ে যাবে দুইটা সুতা তোমাকে জাহান নামে নিয়ে যাবে তাহলে আরান এটাই তোমাকে পুড়িয়ে পুড়িয়ে অঙ্গার বানিয়ে দিবে তাহলে আজকে আত্মসাতকারী জিনিস আল্লাহর ক্ষমা করবেন না পুনরায় ফেরত না দেওয়া পর্যন্ত তার কোনো সুযোগ নেই এক দ্বিতীয় বিষয় হল সাহাব এগরাম হাদিস শোনার পরে ফেরত দিয়েছিলেন কিন্তু আজকে একজন মন্ত্রী কি ফেরত দিবেন ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনার ধারাবাহিকতায় বিরতির দ্বার প্রান্তে সে উপনীত হয়েছি কিছু সময়ের জন্য ছোট্ট একটু বিরতি তারপরে আবারও আপনাদের কাছে ফিরে আজবো ইনশাল আসসালামুক রহমতুল্লাহ কুরান সন্ন্য र्जित होमान दृढ़ता से आलोचना शुनि धारावाहिक प्रोग्रामे सरल पते चोक रखन केवलम्रीस टी सम्पर्के महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ प्रति सोमवार रे आठटार सकाले इस टी बांग মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদের রসো সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে সোননাথে পথ পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সন্না পরে আবার আমাদের আলোচনা আপনাদের সামনে উপস্থাপনের জন্য উপস্থিত হয়েছি ফালিল যে কথা আলোচিত হচ্ছিল অত্যন্ত মনোজ্ঞ আলোচনা যেখানে আপনারা শুনছিলেন যে মাল আত্মসাত করা জনগণের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ আত্মসাত করার কি ভয়াবহ পরিণতি ফিরে যাচ্ছি আসলে গোলুল শব্দের মৌলিক অর্থ করা হয় থেকে চুরি করে গোলুল বলা হয় সাহ্লা বলেছেন গোলুর গোলুর কা তার থেকে কোনো সদকা গ্রহণ করা হবে না হারাম মাল থেকে সদকা গ্রহণ হারাম বেশি এটা যে হারাম তো একটা মানুষ কামাই করতে পারে গরুরটা হচ্ছে মৌলিক সরকারি সম্পত্তি যে সম্পত্তিটা ভাগ হয়নি ব্যক্তি মালিকার সম্পত্তি চুরি করে আল্লাহ করবেন সম্পত্তি সমস্ত রয়েছে অধিকাংশ মানুষই এই জিনিস সম্পর্কে সাবধান নয় কারণ এই দেখে না কেউ কেউ রেলে চড়ে কিন্তু রেলের টিকিট কাটে অথচ টিকিট কিন্তু সারা দেশের মানুষের পকেটে এখন সে কিন্তু কত জনের কাছে ক্ষমা চাইবে তার তো ক্ষমা চাই কোনো সুযোগ আর নাই এখন সে কত বড় অপরাধ করেছে এই যে যারা আত্মসাত করেছে টাকা পয়সা তারা কিন্তু পুরো মানুষের সমস্ত মানুষের কাছে তারা দেয় তাহলে বোঝা গেল যে যারা এই গোলুল কাজটি করছে শুধু গণিমতের মানে এখন যুদ্ধ নেই তাই বলে কিন্তু সরকারি সম্পত্তির কারণেই কিন্তু তাদের যেটা হয়েছে ওই যে সামলার কারণে রসুলের খাদেন ছিল বিশেষ খাদেন ছিল তারপর রসুল বলেন যে না আমি তাকে জাহান্ন চলতে দেখেছি যে তার সামলা তার উপরে আগুন জ্বালাচ্ছে অনেক মানুষের মুখ থেকে শোনা যায় যে আলী কারেন সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছে তখন তিনি আবার সূর্যটাকে যথা স্থানে আসলেন এবং করলেন এভাবে একটা কথা শ্রুত আছে এর বিষয়ে একটু আমি এই ধরনের কথাটা আলির সম্পর্কিত বলে আমি জানি না জি এবং এটা সম্পূর্ণ ভিত্তিহীন ভিত্তিহীন তবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে এই ধরনের একটা কথা বলে আমি প্রচলিত আছে বলে যায় না এবং যদি থাকে সেটা ভিত্তি ভিত্তি কিন্তু রসুল সম্পর্কে আসে যে এর কোন এক ঝাড় তিনি গেছিলেন সেখানে মূলত এই ঘটনাকে রসুলের উপরে চাপিয়ে দেওয়া হয় যে দেখুন সরকারি মাল আমরা আত্মসাত করছি এবং সরকারি কাজে দায়িত্ব থেকে যে আমরা বিভিন্ন ভাবে অর্থ কামাই করছি সেটার কি হবে সেটা নাকি ওই যে এই জিনিসগুলো আমাদের মানুষকে এখন বুঝতে হবে সন্দেহ আমার প্রিয় ভাই বোন যারা এই ধরনের দায়িত্ব পালন করছেন কাজ করছেন সরকারিভাবে বা কোম্পানির মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে যেভাবে হোক আপনার দায়িত্বের মধ্যে পরে যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে আপনি বাধ্য এবং তার বিনিময় নিতে আপনি পারবেন না কিছু শিক্ষা পাই যেগুলো আমাদের হচ্ছে যে জিহাদ সব যুগে ছিল এখন আমরা কিন্তু সমস্যা হচ্ছে জিহাদের বিরুদ্ধে এখন এমন এমন কথা বলা হচ্ছে যারা বলছে তারাই তো এক করে ইউরোপিয়ান খ্রিস্টান মুসলিম জেহাদের বিরুদ্ধে অত আক্রমণ অথচ তারাও কিন্তু আক্রমণ করেছে তাদের কিতাবও আছে এটা তারাও যুদ্ধ করেছে তারাও কিন্তু আমাদের বিরুদ্ধে রসোল্লাহাদি একটু আমাকে ক্ষমা করবেন আমি বলতেছি ইতিহাস সাক্ষী আমরা চ্যালেঞ্জ দিচ্ছি জি রসুল উল্লা সাল্লাহামের জীব থেকে আরম্ভ করে পর্যন্ত অফাত পর্যন্ত প্রত্যেক ধর্মেই আছে কোন ধর্মবাদ নেই আমাদের জেহাদের মূল বৈশিষ্ট্য কি জানেন আমাদের ধর্মের জেহাদের বৈশিষ্ট্য হচ্ছে সেটা রাষ্ট্রীয় সন্ত্রাস যেমন ফেরাউনের ছিল যেমন নমরুদের ছিল সেটা ব্যক্তি সন্ত্রাস যেটি হোক আজকে সন্ত্রাসটাকে জেহাদের উপরে উল্লেখ করে ইউরোপে যখন হয় তখন তাদেরকে জঙ্গি বলা হচ্ছে না তাদেরকে বিভিন্ন নামে চিত্রিত করা হচ্ছে মানবাধিকার বলতেছে হত্যা ষাট লক্ষ মানুষকে এবং বলে নিন্দা করেছে বিরোধিতা করেছে এই বিষয়টা ইসলামের সুরু যুগ থেকে এটা নাকচ করা হয়েছে ইসলামের নামে জিহাদ পরিচালনা করতে গিয়ে জিহাদকে অবব্যাখ্যা করা অপব্যবহার করা এটা তো ইসলামের সম্পূর্ণ হারাম এরপরে তুলনায় যারা অন্যান্য ধর্মে অন্য রাষ্ট্রে যে সন্ত্রাস কার্যক্রম পরিচালনা হচ্ছে সেক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে একটা শিশু মাত্র তারা কতজন মানুষকে হত্যা করেছে। আর ইসলামের নামে যারা করছে তারা কতজন মানুষকে হত্যা করছে আজকে হিটলারের সাথে যদি তুলনা করা হয় আজকে যদি লেনিনের সাথে তুলনা করা হয় মৌসুদিগের সাথে তুলনা করা হয় কালমার্সের সাথে যদি তুলনা করা হয় তাহলে আমরা দেখতে পাবো এক পড়াশি বিপ্লবের ক্ষেত্রে যে মানুষকে হত্যা করা হলো এইগুলো হিসাব নিকাশ কে করবে ইসলামের ইতিহাস থেকে এ ধরনের কোন শিক্ষা পাওয়া যাবে ইতিহাস এই অসলিমিমদের মধ্যে নিহিত মুসলমানরা দেখা যায় ইতিহাসে বিভিন্ন জায়গায় আত্মমানবতার সেবাই, মজলুম মানুষের আওয়াজ শুনে তাদেরকে রক্ষা করার জন্য গেছে মুসলিমদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে এটা তো মানে বলার না সে যাই হোক আমরা আজকের হাদিস থেকে যেটা বলছি আমাদের হাদিস অনেক আগে থেকে মুসা আলী ইসলামের জমানা থেকে শুরু হয়েছে এবং আমাদের রসুল ছিল রসুল পরিষ্কার নামে আমরা বিশৃঙ্খলা চাই না জেহাদের নামে আমরা সন্ত্রাসী কর্মকান্ড চাই না জেহাদের নামে আমরা অরাজকতা চাই না নৈরাজ্য চাইনা বরঞ্চ যেকোনো আল্লাহর সব মরজিদাকে সব নবীর জন্য নেওয়া যাবে না আমাদের যারা এটা করেছে ওই যে আপনি যেটা বললেন যে রসুল্লাহলামের জন্য নির্ধারণ করেছে তারা মনে করছে যে তো যদি জন্য হতে পারে নবীর জন্য একটা নিয়ে আসে এই তারা বানিয়ে এটা নয় যেটা বলেছে আমরা অনেক মজে যায় কিন্তু যখন কোন শর্ত করা হবে এই প্রেক্ষাপটে তখন মানে নিজের প্রয়োজন মনে করে বিরোধিতা করা যাবে না যখন তিনি শর্ত করলেন যে এই তিন শ্রেণীর ব্যক্তি যেতে পারবেন না তখন তার কিন্তু বিরোধিতা করেনি তার বাকিরাই সেখানে গিয়েছেন সেক্ষেত্রে আরেকটা বিষয় হলো আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে কোনো কাজে বা কাজে যদি আঞ্জাম দিয়ে যান তো কখন ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি একটা টাকা আত্মসাত করতে পারবেন না যেহেতু এখন ধরার সিস্টেম না এক সময় সেটাকে ধরে নেওয়া হবে নিশ্চয় এখানে আরেকটি জিনিসটা হচ্ছে যে শত পরেও শত পরেও কিছু না কিছু লোক দুনিয়ার প্রতি লুবি থাকবে তাই বলে সেখানে আমাদের মূল কাজ থেকে বিরত হওয়া যাবে ঘটনা আছে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে সুদী দর্শক শ্রোতা যারা আমাদের সাথে আজকের এই প্রাণবন্ত আলোচনা উপভোগ করলেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এখানেই আলোচনা শেষ করছি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله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 একটি আন্তর্জাতিক ইসলামিক টেলিভিশন একটা জাকা দিয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয় পৃথিবীর বড় বড়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 পাউন্ড এক এক তিন দুই তিন শূন্য এক আই ওয়াই ডি তিন শর্ট কোড সোয়েব বিআইসি কোড বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান